বাংলা মানবতা সমাজ আসসালামুকম্বর ববরকতাতিলাম রসুল ফকুল হার ইব্রাহিম হসন আজ দরুদ এবং সালাম পেশ করছে বিশ্ব নবী মুদুর সাল আলহ্লামের প্রতি দূরের এবং কাছের হিসেব নিয়মিত দর্শক শ্রোতা এবং দর্শক বৃন্দ আল্লাহ সব তালা আপনাদের প্রতি তার রহমত এবং শান্তি নাজিল করুন এই কামনা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আমরা বর্তমান বিশ্ব সভ্যতা ও আমাদের যুব সমাজ তাদের করণীয় এবং তাদের বর্জনীয় বিষয়গুলো নিয়ে একটি ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে আমরা উপস্থিত করে চলছি মূলত এই আলোচনাগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের চিন্তাটিকে নেতিবাচক থেকে ইতিবাচক দিকে রূপান্তরিত করার যাদের ধারণা ইসলাম সম্পর্কে ইসলামী আদর্শ সম্পর্কে ইসলামী শিক্ষা সম্পর্কে এমনটা হয়ে গেছে যে আমাদের মনের চাহিদাগুলো আমাদের ডিমান্ডগুলো আমাদের অভাব পূরণ করতে যথেষ্ট নয় অনেকের ধারণা ইসলামে তো শুধু নামাজ রোজা হজ জাকাত সদকা খায়রাত এইগুলোই তো এর মূল বিষয় আমাদের অনেক যুবকরা ইসলামের উপরে কিছুটা বিতশ্রদ্ধ অভাব দারিদ্র এই ধরনের একটা দৃশ্য আমাদের ইয়াং এনার্জিটিক এবং প্রগ্রেসিভ যুবকদের সামনে যখন চোখের সামনে দেখে বাস্তবে যখন তাদের সামনে দৃশ্যগুলো ভেসে ওঠে তখন তারা ইসলামের প্রতি ইসলামী শিক্ষার প্রতি স্বাভাবিকভাবেই বিরাগ ভাজন হয়ে যান অথবা তারা ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন দেখুন আমাদের অধিকাংশ মুসলিম পরিবারে যারা একটু বিত্তবান আর্থিকভাবে যারা একটু সচ্ছল যারা একটু অ্যাডভান্স হয়েছেন অথবা যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত এদের অধিকাংশ ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন কোথায় এলেভেল ওলেভেল করানো হয় কোথায় ইংরেজি মাধ্যমে পড়ানো হয় কোথায় বেশি ম্যাথামেটিক্স সায়েন্স ওরিয়েন্টেড অথবা কম্পিউটারাইজড শিক্ষা ব্যবস্থা আছে ওই দিকে আমাদের অভিভাবকরা বেশিরভাগ ক্ষেত্রে আগ্রহী হচ্ছেন আমরা নিজেদের সম্পর্কে নিজের কালচার সম্পর্কে নিজের এডুকেশন সম্পর্কে নিজের এডুকেশনাল সিস্টেম সম্পর্কে এবং আমাদের শিক্ষার চূড়ান্ত সফলতা সম্পর্কে আমরা নিজেরা অজ্ঞতার ভিতরে পড়ে আছি মাদ্রাসা এটাই মূল শিক্ষার বেস আধুনিক শিক্ষা আমার মাদ্রাসা শিক্ষার বহু বছর পরে তার জন্ম শিক্ষার গোড়া পত্তন করেছে সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ শিক্ষা উদ্যোক্তা শিক্ষার ফাউন্ডার প্রতিষ্ঠাতা মূল চিন্তাধারা থিম নেওয়া হয়েছে আমাদের রাসুলের শিক্ষা ব্যবস্থা থেকে নারী শিক্ষা নারীদেরকে এগিয়ে দেওয়া নারীদেরকে শিক্ষিত করে একজন শিক্ষিত মা শিক্ষিত জাতি, জাতি, একজন মা একটি এই চিন্তা এই ফিলোসফি ইসলামের ফিলোসফি এটা প্রফেট মুহাম্মদ সাল্লি আসলামের আদর্শ কিন্তু আমরা সেখান থেকে বিচ্যুত আমরা সেখান থেকে বিমুখ আমরা মডেল হিসাবে দাঁড় করিয়েছিলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আর এই পাশে আছেন আমাদের যুবক ভাই ও বোনেরা আসুন আজকে আমরা এই পর্বে আমরা এগিয়ে যেতে চাই কাজ করতে চাই আমরা জাতিকে কিছু দিতে চাই আমরা নিজেকে সমৃদ্ধ করতে চাই আমরা ইবাদত করতে চাই আমরা আল্লাহর পূর্ণাঙ্গ দাসত্ব করতে চাই এই কথাগুলো আমাদের পিছনের পর্বগুলোতে ছিল আপনারা যারা কন্টিনিউ আমাদের সঙ্গে এই পর্বগুলোতে গুলোতে অংশগ্রহণ করছেন নির্মাণ করুন হবে না আমার দ্বারা কিছু হবে না আমি ব্যর্থ এটা কোনো মানুষের উচ্চারণ হতে পারে না কোনো বিষয়ে আপনি প্রতিজ্ঞা গ্রহণ করলে আপনি তার উপরে দৃঢ় থেকে আল্লাহর উপরে ভরসা করুন আমরা আগে যে আয়া বলেছিলাম এটা বিশ্বাস রাখুন সফলতা আপনার কাছে আসবেই আকবর তো আমরা আজকের পর্বে আপনাদের সামনে যে বিষয়টি পরিষ্কার করতে চাই কিছু না আপনি আজকে মনের ভিতরে একটা প্রতিশ্রুতি গ্রহণ করুন আমি শিক্ষার শেষ পর্যায়ে পোস বই ইনশাআল্লাহ পোস বই একটি ই প্রত্যয় দিয়ে বলুন পারি না হবে না আমার পক্ষে সম্ভব নয় এই শব্দগুলো আল্লাহর উপর বিশ্বাসী কোন উচ্চারণ হতে পারে না কারণ সে আল্লাহ দাঁড়িয়ে বলে আমরা তোমার কাছে সাহায্য চাই আর সাহায্য চাওয়ার ব্যবস্থা কি আল্লাহ সাহায্য কামনা করতে হবে সাহায্য কামনা করে জীবনে স্ট্রাগল ফেস করতে হবে আল্লাপাক কি চমৎকার ভাবে কোরআনে আপনাকে আমাকে উদ্বুদ্ধ করেছেন অনুপ্রাণিত করেছেন যুবক বন্ধুরা আপনার নিজের ভিতরে কি কোনো অনুভূতি কাজ করছে আলহামদুলিল্লাহ বলা হয় না লাইফ ইস দা এ ব্যাড অফ রোজেস এটা কোনো সেই গোলাপের ফুলের বিছানা নয় বাট ফ্রি টাইম আমরা হাজারো হাজারো স্ট্রাগল এই প্রত্যেক মুসলমানের উপরে শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করা এতটুকু জ্ঞান অর্জন করা যার দ্বারা সে সঠিক ভাবে চালিত হতে পারবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে কারো পিছনে এসে পড়বে না পড়াশোনা করেছি সম্মানিত দর্শক শ্রোতা এই যে আমাদের ফিলসফিক্যাল রং আইডিয়া আমাদেরকে চিন্তাকে আবৃত করে রেখেছে এখান থেকে বেরিয়ে আসতে হবে শিক্ষার গোড়াপর্তনকারী আজকে আমরা যাদের নাম শুনি সক্রিটিস জীবনের সকল দিক আলোচনা তাদের শিক্ষায় আসেনি কেউ হয়তো পলিটিক্স উপরে রাষ্ট্র ব্যবস্থার উপরে কিছু আলোচনা করেছেন বলা হয় অ্যারিস্টল জীবনের সব দিক আলোচনা করেছেন না আমরা স্রষ্টা সম্পর্কে সৃষ্টিকর্তা সম্পর্কে তার আলোচনা একটা পূর্ণাঙ্গ আলোচনার ভিতরেজিক্যাল অথবা বাস্তব ভিত্তিক অনেক কথা পেয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কমপ্লিটলি ইবাদত আল্লা আনুগত্য করা শিক্ষা সেখানে অনুপস্থিত প্লাটু তাদেরই শিষ্য ছিলেন কিন্তু প্রফেট মুহাম্মদুর রসুল সাল্লাহ আলিহিউআালাম এমন শিক্ষা ব্যবস্থা দিয়ে গেলেন যেই শিক্ষা মানুষের মৌলিক মানবিক চাহিদা বেসিক নিডস গুলোকে কমপ্লিটলি পূরণ করতে পারে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা বেঁচে থাকার অধিকার আত্মতৃপ্তি বিনোদন যাবতীয় এই যে মানুষের মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদা গুলো পূরণ করতে পারে একমাত্র প্রফেট মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিহিউলামের শিক্ষা এই জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ বিশ্বে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রবক্তা মহামানব মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাহ এক আশ্চর্য মহাশিক্ষক ছিলেন কেমন শিক্ষক ছিলেন এটা ও মূর্খ জাতিকে একটি শিক্ষিত পৃথিবীর সেরা শ্রেষ্ঠ জাতিতে তিনি পরিণত করেছিলেন হ্যাঁ এমন একটি জাতি যারা একসময় ছাগল চড়াতেন তারা হয়ে গেলেন পৃথিবীর সেরা রাষ্ট্র তাদের অ্যাডমিনিস্ট্রেশন তাদের রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা তাদের সরকার ব্যবস্থা তাদের অর্থ ব্যবস্থা আজও এই দু এই আধুনিক বর্তমান সময়ে ১০ ১২ এগারো তেরো এই সনগুলোতে আমাদের রাষ্ট্রবিজ্ঞানীরা অভিভূত হয়ে যান তারা বলতে বাধ্য হন যে তাদের স্টেট তাদের রাষ্ট্র ছিল কল্যাণ রাষ্ট্র তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করলেন যে তৈরি হয়ে গেল এই মেষ পালকদের ভিতর থেকে গণিত স্পেশালিস্ট শুধু তাই নয় গণিতের জন্মদাতা যারা বিশ্বকে তাক এদের ভিতর থেকে তৈরি হয়ে গেল আধুনিক সভ্যতার ধারাবাহিকতা আলোচনাটি আমরা ধারাবাহিক ভাবে চালিয়ে যাব শিক্ষার উপর তো তার আগে একটু বিরতি বিরতির পর আবার আমরা ফিরে আসছি অল্পক্ষণের মধ্যে ইনশাল कर प्रवेश करो शय कर प्रदेश पदचारणा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 The students of Islamic International School welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu. which little wonders at their best. Bishoy Shishura, today, we have a great day in Bangladesh, Peace TV, Banglai. Peace be upon you. My name is Shagato, and I am the President. My name is Shagato, and my name is Shagato. My name অংশ নিচ্ছেন আল্লাপাক আপনাদেরকে আপনাদের অনুভূতিতে দু তিনশো বছর আগের তারা তারা তাদের নিজস্ব চিন্তা চেতনার মাধ্যমে তারা কিছু শিক্ষা মানুষের সামনে দিয়ে গেছেন বাট কমপ্লিট শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা জীবনের সকল দিক আলোচনা তাদের শিক্ষায় আসেনি কেউ হয়তো পলিটিক্সের উপরে রাষ্ট্র ব্যবস্থার উপরে কিছু আলোচনা করেছেন বলা হয় অ্যারিস্টেটল জীবনের সব দিক আলোচনা করেছেন না আমরা স্রষ্টা সম্পর্কে সৃষ্টিকর্তা সম্পর্কে তার আলোচনায় একটা পূর্ণাঙ্গ কমপ্লিট ধারণা পাই সক্রেটিস তার কথার ভিতরে তার আলোচনার ভিতরে তার শিক্ষার ভিতরে অনেকগুলো জ্ঞান বিষয়ক এসেছে অনেকগুলো আত্মপ্রলব্ধিমূলক ফিলোসফিক্যাল সাইকোলজিক্যাল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 এই যে মানুষের মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদা গুলো পূরণ করতে পারে একমাত্রের শিক্ষা এই জন্য শিক্ষাবিদ বিশ্বে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রবক্তা মহামানব মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহিসাল্লাম এক আশ্চর্য মহাশিক্ষক ছিলেন কেমন শিক্ষক ছিলেন একটা অশিক্ষিত মূর্খ জাতিকে একটি শিক্ষিত পৃথিবীর সেরা শ্রেষ্ঠ জাতিতে তিনি পরিণত করেছিলেন হ্যাঁ এমন একটি জাতি যারা এক সময় ছাগল চড়াতেন তারা হয়ে গেলেন পৃথিবীর সেরা রাষ্ট্র পরিচালক তাদের অ্যাডমিনিস্ট্রেশন তাদের রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা তাদের সরকার ব্যবস্থা তাদের অর্থ ব্যবস্থা আজও এই দু এই আধুনিক বর্তমান সময়ে দশ বারো এগারো তেরো এই সনগুলোতে আমাদের রাষ্ট্রবিজ্ঞানীরা অভিভূত হয়ে যান তারা বলতে গণিত বিশেষজ্ঞ স্পেশালিস্ট শুধু তাই নয় গণিতের জন্মদাতা যারা বিশ্বকে তাক লাগিয়ে দিল এদের ভিতর থেকে তৈরি হয়ে গেল আধুনিক সভ্যতার ধারাবাহিকতা প্রফেট ছেলে বা মেয়ে কথা কি ভাবতে পারে যে প্রফেট মোহাম্মদ সাল্লামের ওই যে মদিনায় মসজিদে নবী আর রাসুলের যে বাড়ি আর মেম্বার তার সামনে একটু উঁচু জায়গা যারা হাজ করতে গিয়েছেন जैसे देखे एस एटा रसुलर से शिक्षा प्रतिष्ठान बला जीते क्लसरूम अल्लाह अखबार एखाना बैरिए ता एक जगत सर सर्वश्रेष्ठ क्यों ज्ञानी क्यों गुणी क्यों विज्ञानी क्यों जगत सरा योधा জগৎ সেরা তফসিরবিদ কোরআ এর ভাষ্যকার কেউ হয়েছেন বিশ্বসেরা কেউ হয়েছেন সেরা ইসলামিক লয়ার ইসলামিক আইনবিদ কেউ হয়েছেন সেরা বিচারক কেউ হয়েছেন যুদ্ধের ময়দানের যুদ্ধ কৌশল নির্ণয়ক কেউ হয়েছেন আবিষ্কারক উদ্ভাবক এভাবেই প্রফেট মোহাম্মদ প্রদান করেছেন স্বয়ং আল্লাহ আলাহ রিজাত তোমরা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠত্ব শিক্ষা ছাড়া শ্রেষ্ঠ সভ্যতার মানদণ্ডে যুগের পর এক শত শতাব্দীর ভিতর হুমাইয়া বংশের শেষ পর্যন্ত আরবের বেদুইন যাযাবররা তারা কোরআন বুঝতে পারতেন রাসুলের হাদিস তারা বুঝতে পারতেন শিক্ষা গ্রহণ করতে পারতেন আর এটা এত দ্রুত মুসলিম খেজুরের পাতা আর তার দেওয়ালগুলো ছিল কাঁচা ইটের আর উমাইয়া বংশের খলিফা আব্দুল মালিকের সময় অথবা তার পরবর্তীতে আব্বাসিয়া বংশের শাসন আমলে বিভিন্ন সময় ধাপে ধাপে এত সভ্যতা এগিয়ে গেলাম সৌন্দর্যময় এক স্থাপনা রূপান্তরিত কলা হলো গড়ে উঠল নগর সভ্যতা মুসলমানরা যারা একসময় শুকনা খেজুর খেয়ে ক্ষোধার তাড়নায় যারা নামাজে দাঁড়িয়ে মাথা ঘুরে পড়ে যেতেন হজরত আবু রাত আল্লাহ এমনটি ঘটেছিল আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের হাদিস শোনার জন্য বেকুল হয়ে তিনি সব সময় মসজিদের নবীতে রাসুলের কাছে কাছে থাকতেন এদিকে তিন দিন চলে গেল কোনো কিছু খাওয়া হয়নি মাথা ঘুরছে টলছেন যাদের পাশে নামাজে দাঁড়িয়েছিলেন তারা ভাবল এর কি হলো বুঝতে পারলেন না আল্লাহ রসুলকে সালাম দিলেন আসসালাম রাসুল আল্লাহ শিক্ষা গ্রহণ করার জন্য তাদের ভিতরে এক অদম্য বাসনা যুবক বন্ধুরা কোথায় কোথায় আমরা আছি আমরা কোরআনের পাঁচটা ছোঁড়া মুখস্থ জানি না নামাজে দাঁড়িয়ে राफ फातेहा सही शुद्ध करते छोटो समय मक्त्य ग दो बड़ बड़ो, -बड़ो उच्च पर्या व्यक्ति जरा बड़ मान सरकार अफिसार सेंा अफिसार वृद्ध बस तर बसे को हज उपलक्षे को जखे हाजी सहब दोरा फातिहाुद्ध भाव বলতে পারে তখন নিজেকে বড় অসহায় মনে হয়েছে হাই আফসুস যে সম্বল আমার সবচেয়ে বড় সম্বল যে শিক্ষা আমার সবচেয়ে বড় শিক্ষা যে শিক্ষা আমাকে দিবে মুক্তি যে শিক্ষা আমাকে দিবে জান্নাত অথচ সেই শিক্ষার ব্যাপারে আমরা কত উদাসীন যে শিক্ষা মুসলমানকে এগিয়ে দিয়েছিল সারা বিশ্বে যে শিক্ষা মুসলমানকে দিয়েছিল সম্মান যে মুসলমানকে দাঁড় করিয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে शिक्षार बेपारे कदासीन सम्मानित जुबक भाईरा आलोचनारर्वटी शेष कर सल अलसलमेर शिक्षा की बड़ी एस आजकल विज्ञान आजकल कम्पिटारे योग आजकल इंटरनेट जो बस्ता जुग आजकल अग्रसरमान विश्व आधुनिक সভ্যতার গোড়া কোথায় আমরা খুঁজলে দেখব বিশ্ব নাম মুস্তাকিম আমরা নামাজে দাঁড়িয়ে চাই কিন্তু খুঁজি না আমরা নামাজ থেকে বেরিয়ে মকদুবিন এই মকদুব এবং বললিন অভিশপ্ত এবং বিভ্রান্তদের পথে আমরা পরিচালিত হই আমাদেরকে অবশ্যই রাসুল সাল্লাহ আলি ওয়াসালাম যে শিক্ষা রেখে গেছেন সেই শিক্ষার মাধ্যমেই এগিয়ে যেতে হবে সেই শিক্ষা আজও আমাদের মাঝে বর্তমান তবে হ্যাঁ আমাদের এই শিক্ষা ব্যবস্থাটি বিভিন্ন সীমাবদ্ধতায় আবদ্ধ একে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের পৃথিবী এগিয়ে চলছে প্রচণ্ড বেগে আধুনিক সভ্যতার সঙ্গে আমাদেরকে এগিয়ে নিতে হলে আমাদেরকে শিক্ষিত হতে হবে আমাদেরকে দেখতে হবে ইসলামিক শিক্ষা কি? কিভাবে নিজেকে ইসলামিক শিক্ষায় গড়ে তুলব এবং কোরআন এবং সুন্নার শিক্ষার আলোকে আমাদের কর্ম পন্থা নির্ণয় করব রাসুলের শিক্ষা দিয়ে আমরা আমাদের জীবন গড়ার প্রত্যয় গ্রহণ করি আমাদের শিশুদেরকে রাসুলের শিক্ষায় শিক্ষিত করার জন্য আসুন আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি তাহলে সত্যিকারের ইসলামী চেতনা আমাদের মাঝে আসবে আমরা জেগে উঠব আধার বিদূরিত করে ইসলামী মূল্যবোধ নিয়ে এগিয়ে যাব এই প্রত্যাশায় আজকের পর্ব আমরা এখানে শেষ করব আগামী পর্বে আমরা রাসুল সাল আলাসাল্লামের শিক্ষাটিকে এমন ছিল কি শিক্ষা দিয়েছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি আমাদের সঙ্গে সেই পর্বেও থাকবেন এই প্রত্যাশায় আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহারাকাত सुरक्षित पवित्र जक दान अर्थ पल बैंकोट आठचल्लिस बार्मिंग उंड नंबर शून्य नीचे एक शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठिएमेल कर समाधान उच्छेद्लम के राजत्व दिल्ञान दिल्ली मनोनी मेरे कुरान सन्ना जो मेरे नल्ला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 আজ রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়